অনেক সময় প্রশ্ন করি যে বেশিরভাগ মানুষের তা ভুল করছেন আল্লাহ সুবানি মানে আল্লাহ সুবাহরণ করো ইন্টুতে আর জমিন তাহলে কিতাব তুমি গুম রয়ে যাই বেশিরভাগ দলিল নাই আজকে বেশিরভাগ মানুষ এসে নামাজ বেশিরভাগ মানুষ এলাকার মানুষ কিছুদিন সামান্য কিছু মানুষ আসলা। আমি জিজ্ঞাসা করলাম জুম্মার দিনও কিতাব অবস্থা জুম্মার দিনও তো মসজিদ যায় কিন্তু আর নামাজ বেশিরভাগ বিচারে কি না করেন ফয়সা কাহিয়া বিচার করেন বেশিরভাগ ফয়সা কাহিয়া বিচার রায় আল্লাহ সত্য আল্লাহর মানুষ সকল রসে কৈন যে নবীক মতো তাদের দেখা নিয়েছে যে নবীক আইছেন। কিন্তু একজন নবীন তার মানুষ আসেন আরোজন নবী হয়েছেন তার লোক একজনও নাই সব থেকে লম্বা হাত ফাইছেন যে নয় নয় বছর কিছু মানুষ বেশিরভাগ করে দলিলা ইসলাম ইসলাম দলিল কোরআনে কিতা কসলাম হাদিস ওটাই লগিয়া আমার কাছে দলিল বাপদাদা দলিল নাই বাপদাদা আল্লাহ সুবান যখন তারা খোয়া হয় যে তারা আসলানা বাপদাদার দোহাই দিয়ে না ইসলাম চলে না বেশিরভাগ ইসলাম চলে না হ্যাঁ একটা কথা আপনি সতর্কের সাথে শুনতেই আপনি আমার আপনার যদি বেশিরভাগ কথা বাপদাদার কথা সমাজের কথা যদি কুরআ হাজির মিলি যায় আপনার আমার মানতে আপত্তি আছে কোন আপত্তি নাই কিন্তু যদি বাপদাদার কথা সমাজের কথা বেশিরভাগ কথা যদি কুরআন হাদিস মিলে না তাহলে এটা মানা যাইতো না এর অর্থ নিবা দাদে গালি দেওয়া যাব গালি দেওয়া যাইবনে অসম্মান করা যাইব অসম্মান করা যাইতো না সম্মান সাথে তার এই কথা মানা যাইত না বুঝার তৌফিক দান